দুই ধরনের চূড়া আছে মাক্কী চূড়া মাদানি চূড়া মাক্কি চূড়া কার জন্য বেশি দরকার মানে দায়ের জন্য বেশি দরকার না মোবাইল জন্য বেশি দরকার আমরা গত তাপসিডে কিন্তু আলোচনা করছি দায়ী ইল আল্লাহ আর মোবাল্লেগে ওহি এই দুটা জিনিস মনে রাখতে হবে একটা হলো দায়ী আল্লাহ আর একটা হলো মোবাল্লে আপনি দাওয়াত দিবেন কোন দিকে আল্লাহর দিকে দাওয়ার সাথে আল্লাহ কোরআনে ক্যারেমে যত জায়গায় দাওয়াতের কথা বলছেন আল্লাহ বলছেন আর দাওয়া ইল আল্লাহ দাওয়াতটা হবে আল্লাহর দিকে আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত কোন দিকে দলে অমুক দলের দিকে দাওয়াত বা অমুক ব্যক্তির দিকে দাওয়াত তাহলে সেই দাওয়াত গ্রহণ করা যাবে না দাওয়াত গ্রহণ করতে হবে কোনটা ইলাল্লাহ। দেখেন আল্লাহ সোহান যে বাক্যগুলো ব্যবহার করছেন এই বাক্য মধ্যে এক একটা বাক্যের মধ্যে কত রহস্য কত গুরুত্বপূর্ণ নিগুড় তথ্য আল্লাহ পাকে এখানে রেখেছেন সোহান আল্লাহ যে দাওয়ার সাথে যদি আল্লাহ পাকে ইলাল্লাহ সম্পৃক্ত না করতেন তাহলে এই দাওয়াত অনেক আগে বিকৃত হয়ে যেত দাওয়াতের নাম গন্ধ পৃথিবীতে থাকতো না প্রত্যেকে নিজের দলের দিকে দাবাত দিত সংগঠনের দিকে নিজের মতবাদের দিকে দাবাত দিতাত দিত বিভিন্ন ভাবে দাওয়াত আল্লাহ হবে শুধুমাত্র আল্লাহর দিকে তাহলে আপনারা কি দায় আল্লাহ নাকি মোবাইল লেগেও হি দুইটাই আল্লাহ পাক আমাদেরকে তো অপেক্ষিক আমরা যেন দায় ইলাল্লাহ হইতে পারি মোবাইল লাগে ওহি হইতে পারি মোবাইল লাগের সাথে আরেকটা শব্দ লাগাইছে কিন্তু মোবাইল লাগে ওহি তাবলিক করতে হবে তাবলিক করবেন কিসের ওহির তাবলিক করবেন আবার সাইখের শাইখের করবেন না মুরব্বির তাবলিক করবেন না আরেকজনের কাছে যাই কখনো এই কথা বলবেন না যে আমাদের মুফতি সাহেব বলছেন আমাদের সাইখ বলছেন আমাদের ফিস সাহেব বলছেন আমাদের মুরব্বি বলছেন এই কথা বলবেন না তাবলিক করবেন কি বলবেন আমাদের আল্লাহ বলছেন আমাদের রাসুল বলছেন যার কাছে আল্লাহ আপনার শাহেফ না আপনার মুরব্বী উনার মুরব্বী না কিন্তু আল্লাহ এবং রাসুলের তাবলিক করবেন তো ওই আল্লাহ আপনারও আল্লাহ যার কাছে তাবলিক করতেছেন তারও আল্লাহ আপনারও রাসুল তারো রাসুল আপনি বলেন যে আমাদের আল্লাহ বলছেন আমাদের রাসুল বলছেন তাহলে তারও আল্লাহ কিন্তু যদি বলেন যে আমাদের মুক্তি সাহেব বলছে বলেন যে তোমার মুক্তি সাহেবের কথা আমি শুনি না এটা বলতে পারে কারণ তার মুক্তি সাহেব মুক্তি সাহেব না এটা আল্লাহ এবং রাসুলের কথা বললে সেটার আল্লাহি ওহির তাবলিক ওহি বলতে কোরআন এবং সহি হাদিস আর না জানলে তাবলিক করবেন না আপনি আল্লাহর কথা জানেন না তো মানুষের কাছে যে বলবেন কি ইচ্ছা কাহিনী বলবেন বলা যাবে না কিছু বলছেন যারা আল্লাহ এবং যখন কথা বলবে উত্তম কথা বলবে কল্যাণ কথা বলবে আউ লিয়াসমুত কল্যাণ কর কথা যদি না জানো তো চুপ করি থাকো। কথাই বলিও না কল্যাণ কর কথা তুমি জানোই না একটা আয়াত জানো না হাদিসও জানোনা তুমি এখানে লাভ পারি দাঁড়াই গেছো বয়ান করার জন্য তুমি বলবা কি তুমি তো আয়াত জানো না হাদিসও জানা তুমি আন্দাজা কাহিনী বলবা কথা বলবা হুজুরের কথা বলবা কথা বলবা তো এইটা না বলা সে তুমি চুপ করে থাকো বলিও না তুমি কারণ তুমি জানো না এজন্য জন্য আগে মোবাইল লেগে ওহির আগে আগে ওহি শিখতে হবে এলএম তারপরে তাবলিক এলএম নাই তাবলিক নেই এলমের সাথে প্রচারের তাবলিক সম্পর্কে আপনাকে দায়িত্ব দেওয়া হল যে আপনি মোবাইল তো মোবাইল লেগ মানে কি আপনি প্রচার করবেন তো কি প্রচার করবেন যেটা প্রচার করবেন সেটা শিখতে হবে জানতে হবে জেনে সেটা প্রচার করবেন আপনি জানেন না কিছু বুঝেন না তা আপনি প্রচারটা করবেন কি তো জন্য যতদিন আপনি জানবেন না ততদিন আপনি চুপ করে থাকবেন যখন আপনি জানবেন তখন আপনি প্রচার শুরু করবেন তাহলে কাছে বাঁকা লোকের কাছে আমরা বলছি দাবাত দিতে হবে বাঁকা লোকের কাছে আর তাবলিগ করতে হবে সোজা লোকের কাছে দুইটা কিন্তু বেশ কম আছে আপনি দাওয়াত দিবেন যিনি সেরে করে দাওয়াত ব্যক্তির কাছে বাতিলতা সির্কের অগ্রহণযোগ্যতা এটি আপনাকে সুন্দর করে আপনাকে হেকমার সাথে যুক্তি দিয়ে আয়াত দিয়ে সন্না দিয়ে আল্লাপাক যেভাবে শিখিয়েছেন সেভাবে আপনি তার কাছে তুলে ধরতে াম মাক্কি জীবনে যে মানুষগুলোর কাছে দিচ্ছেন এই মানুষগুলা দুনিয়ার মধ্যে সবচেয়ে বাঁকা মানুষ এবং সবচেয়ে পণ্ডিত মানুষ জাহেল মানুষ না পড়া না জানা মানুষ না পড়া জানা দুনিয়ার সবচেয়ে পণ্ডিত সেই মানুষগুলো কোনো জিনিস নবীকে ছাড়েন নাই রসল সালাম কষ্ট করেন নাই এরকম কোনো জিনিস ছেড়ে দেন নাই প্রত্যেকটা জিনিস তারা প্রশ্ন করছে নবী সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেগুলোর জবাব দিচ্ছেন তাহলে আমি আপনিও যখন এখন দাওয়াত দিতে যাব তখন দেখবেন যে যিনি করে উনি ওই ওই চোদ্দশো বছর আগের লোকগুলা যে প্রশ্নটা করছে দেখবেন যে সেম প্রশ্নটা করতেছে চোদ্দশো বছর পরেও মানে আপনিও জবাব দিতে হবে নবী সরসর সাহবাইকরাম যেভাবে জবাবটা দিছেন সেভাবে সেভাবে যদি জবাব দিতে না জানেন তা আপনার জবাবে আপনার দাওয়াতে কোনো কাজ হবে না